ভাস চক্রবর্তী বাতচিত রেকর্ড কর্মকুশালে জন্ম সরকারি ভাবে লেখা আছে পহলা মে উনিশশো আটত্রিশ একটা গন্ডগোল হয়ে গিয়েছিল আমার স্কুল ট্রান্সফারের সময় আসলে আমার জন্ম হচ্ছে তেইশে সেপ্টেম্বর আমি কোন মানে দু বছরের বেশি কোন স্কুলে পড়িনি আমার প্রথম ক্লাস থ্রিতে ভর্তি হই থ্রি ফোর সিলেটে পড়ি ফাইভটা এ পড়ি তারপর পার্টিশন হয়ে যায় এ পড়ি সিক্সটা পড়ি রানাঘাটের নিকটবর্তী টেন বাড়িতে প্রাইভেটে পরীক্ষা দিই স্কুল ফাইনাল পাশ করি তারপরে প্রেসিডেন্সি কলেজে চার আপনার কি সাবজেক্ট ছিল আমার ভূগোল আমার পড়াশোনার ব্যাপারে কোনো খুব বেশি আগ্রহ ছিল না যদিও খুব খারাপ ছাত্র ছিলাম না কিন্তু মানে পড়াশোনাটা হতো আমার কাছে যে আপনার এক্সপোজার টু থিয়েটার একেবারে প্রথম অর্থাৎ প্রথম যে থিয়েটার আপনি দেখেন যেটা আপনাকে থিয়েটার হিসেবে ইন্টারেস্টিং লাগে বা কোথাও একটা ধাক্কা দেয় যাতে পরবর্তীকালে ব্যাক সেই সময় অনেকে রিয়েলাইজ করে না কিন্তু লুপ ব্যাক আপনার মনে হয় যে সেখানে থিয়েটার কোথাও আপনাকে আকর্ষণ করেছিল সেটা কী বলবেন সেটা বলবো থিয়েটারের প্রধান আকর্ষণ আমার কাছে আমার নিজের বাবাই ছিলেন আমার বাবা সিলেটের একজন প্রখ্যাত রাজনীতিক এবং সাংবাদিক এবং সাহিত্যিকও মানে মফসলের যে মোটামুটি তখন বাংলা সাহিত্য চর্চা হচ্ছে তাদের মধ্যে নাম করা একজন ছিল ডিস্ট্রিক্টের মধ্যে তো বাবা নাটকও মানে শুধুমাত্র সাংবাদিকতা করতেন না কিবা রাজনীতি করতেন না যদিও প্রধান ব্যাপারটাই ছিল রাজনীতি কংগ্রেসের একজন আসামের ফলমোস্ট বাংলা সাপ্তাহিক যে পত্রিকা ছিল জনশক্তি তার সম্পাদক ছিলেন বাবা তার সঙ্গে উনি সাহিত্য চর্চা করতেন তখনকার দিনে মানে বাবার লেখা বেরিয়েছে আজ মনে পড়ছে আমরা যে উনিশশো সালে মহাত্মা গান্ধী মারা যাবার পরের সপ্তাহে দেশে বাবার একটা দীর্ঘ কবিতা বেরিয়েছিল উম মহাত্মা ওপরে তো বাবা নাটকের ব্যাপারে ভীষণ তো নাটক লিখতেন অনেক নাটক লেখা ছিল লেখা পড়েছি তারপর ছাপা বইগুলো গুলো এবং ওই ছাপা বইগুলো বাড়িতে ছিল আর ওগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করত এবং পড়তাম नेता हा सत्व बाबा छिलेखक शिल्पी संघिडेंट अच्छा बसिंग कम्यूनिस्ट हिमांगदा ফিরে এসে বাবাকে চিঠি লিখেছিলেন আপনি এদের থেকে বেরিয়ে আসুন বাবা তখন বলেছিলেন কমিউনিস্টদের সঙ্গে সংস্কৃতির ব্যাপারে কমিউনিস্টদের সঙ্গে কাজ করতেই হবে কারণ ওরা এইসব ব্যাপারে অনেক বেশি এই অগ্রগামী ওদের সঙ্গে ওদের সঙ্গে এই ব্যাপারে আমার কোনো বিরোধ থাকার কথা নয় এরকম বলেছিল এবং তখন ওখানে বছরে একটা করে সম্মেলন হতো সেটা হচ্ছে গিয়ে সাহিত্য সম্মেলন সেখানে বিহূতিবাবু গিয়েছিলেন এখনো মনে পড়েছে যে আপনি খুব ছোট্ট তখন এখন বিভূতিবাবুর সঙ্গে ছবি আছে বাবার বিভুতেও বসে আছেন একদিকে আমি হাফ প্যান্ট করে দাঁড়িয়ে আছি ওই ডক্টর অমিয় দেব ও আমার থেকে ওদের এক বছরের বড় আমার কাঁধে হাঁধে ও হাফ প্যান্ট করে দাঁড়িয়ে আছে নাটক বাবা লিখেছিলেন রশিদ আলী দিবস নিয়ে ছেচল্লিশের কলকাতায় তখন আমরা কলকাতায় মামার বাড়িতে বেড়াতে এসছিলাম সেইটা নিয়ে বাবা একটা লিখেছিলেন রক্তের লেখা যেটা পরে ছাপ বেরিয়েছিল সিলেট থেকেই আর তার কভার করে দিয়েছেন খালেদ চৌধুরী দা তখন শিল্পী হিসেবে একদম নাম এই সিলেটের মানে যুবক হ্যাঁ একজন আর আমি চিনতাম না খালেদাকে তখন কিন্তু ওই কভারটা মনে আছে রক্তের লেখা খালেদা করে দিয়েছিলেন সেই নাটকগুলো হতো ওই রকম সাহিত্য সম্মেলনে আর একদিকে হতো খুব ঐতিহাসিক নাটক এমনকি যাত্রা পর্যন্ত হতো সেটা আমাদের বাড়ির সামনেই অর্থাৎ সাংস্কৃতিক এবং এই সমস্ত ভাবে পেয়েছি আমাদের বাড়ির সামনেই ধরুন ছোটবেলায় সুরত উদ্ধার যাত্রা দেখেছি এক রায় সুরত উদ্ধার সুরত উদ্ধার যাত্রা দেখেছি তারপরে কর্ণার্জুন দেখেছি তখন কর্ণার্জুনে পাঠ করতে যারা সিলেটের মানে দারুণ মানে এখন যেটা মনে হচ্ছে যে দারুণ অভিনয় করতেন সব তারপরে ওখানে দেখেছি কারাগার দেখেছি কারাগার কারাগারে আবার কলকাতা থেকে সমস্ত সিন সিনারি অমুক এই বৃষ্টি পড়ছে এই সিন বৃষ্টি পড়ছে যে সিনে বসুদেব कृष्ण के लिए छोट बल्ह थ्रिलिंग समस्त कर एक खुब भलो अभिनये मैं সুন্দর গলা সুন্দর চেহারা এবং ওই হিসেবে অমুক ছিলেন নিতাই অভিনয় করতেন তা এরা সমস্ত আর আর একজন হেম রায় বলে বাবার এক বন্ধু তার এক ছেলে তিনি ঘটোৎকোচ করতেন ঘটোৎকোচ টা খুব উত্তরাতে অসাধারণ লেগেছিল ঘটোৎকোচের সেই অভিনয় আমি করতাম কি বানানো বানিয়েটা নিয়ে থিয়েটারের একটা হ্যাঁ আবার রিপ্রোডিউস করার চেষ্টা করতাম আমরা ইনভে হ্যাঁ এই করে ছোটবেলা থেকে ওই এক্সপোজারটা দু রকমের এক্সপোজার একদিকে এটা আর একদিকে ওই লেখক ও শিল্পী সঙ্গে এবং গণনাট্যের যেমন প্রথম মনে আছে আমার যে বিভূতিবাবু যেবার গিয়েছিলেন সেবার কোথায় আমরা যে স্কুলে পড়তাম আমি রসময় মেমোরিয়াল স্কুল সেই স্কুলটা হয়েছিল আসলে স্বদেশীদের জন্য মানে ওরা গভর্নমেন্ট এইডেড স্কুল থেকে যারা পড়বে না এটা স্বদেশীদের স্কুল হয়েছিল রসময় মেমোরিয়াল হাই স্কুল সেই স্কুলের হেডমাস্টার ছিলেন আমাদের সত্য চৌধুরী উনি একজন কমিউনিস্ট ছিলেন অশোক বিজয় রাহা ছিলেন আমাদের টিচার এবং বিরাট স্টেজ করে দেখানো যাবে না এবং সেখানে ওই আমি প্রথম দেখলাম সেটা করলেন এবং তারাও তো শুনেছিল আমাদের দাঁত তারাও তো দিয়েছিল সারা খুনিদের সাথে কে চায়া পোষ মানে ওই তখনকার তো কে যে মানে বিস্ময়ের পর বিস্ময় মানে একদিকে যেরকম ওইদিকে বৃষ্টি পড়ছে বললাম সমুদ্রের ঢেউ চলছে তার উপরে खिलाड़ी बेड़ा मामल नीलमणिमित्र स्त्री এবং সিনেমা থিয়েটার দেখাতেন সবাইকে ভাগ্নে ভাগ্নিকে নিয়ে এত ছোট আমরা তবু আমাদের নিয়ে পেরতেন উনি আট বছর ন বছর সব বয়স তো সেখানে আমার মনে আছে যে ধরুন শহর থেকে দূরে ছবি দেখেছিলাম তার মানে না ছবি দেখেছিলাম তারপরে দেখতে নিল গৈরিক পতাকা গৈরিক পতাকা মিনার যেটা দেখেছিলাম তার থেকেও আরো বিস্ময় লাগলো যে ওই গৈরিক পতাকা হচ্ছে আমার মনে যেগুলো দৃশ্য মনে আছে বিরাট একটা দুর্গ প্রাকার দেখা যাচ্ছে হ্যাঁ তার এখানে দাঁড়িয়ে শিবাজি তানাজি দাঁড়িয়ে আছেন কিছুই মনে নেই আ আর হঠাৎ সে একটা এক্সপ্লোশনে দুর্গটা ভেঙে গেল সব পাথরগুলো পড়ে গেল্ভব লাইফ মানে কতগুলো জ্যান্ত মানুষ মঞ্চে দাঁড়িয়ে ঘটনা ঘটছে এটা আমাকে সাংঘাতিক একটা অভিজ্ঞতা তো এইরকম ভাবে মানে সিলেটে থাকতে এই ব্যাপারগুলো আমাকে তার আমাদের বাড়িতে দরজা গান হতো বাড়িতে মানে সাহিত্য সভা উপলক্ষে আর কি বছর প্রায় বোধহয় সপ্তাহে একদিন করে বোধ সাহিত্য সভা হতো মনে আছে সেখানে গিয়ে আমরা কবিতা পাঠ করতামের কথা বলছি আরো অসম অল্প তখন তো অমিয় নিজে কবিতা পড়ত আমি কবিতা পাঠ করতাম কেউ গল্প পড়তেন কবি গান করতেন এরকম লোকজন ছিলেন ফণিবাবু টনিবাবু কয়েকজন নাম করা লোক ছিলেন তারা এসে সেখানে দারুণ খাওয়া দাওয়া হতো সব মিলিয়ে একটা বিরাট পরিমণ্ডল তাছাড়া তো একটা অন্য ব্যাপার কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং যেটা এবং এলাই মনে হয় সবকিছুই এলাই রাজনীতি রাজনীতির সঙ্গে সবকিছুর সঙ্গে एकदि के जम राजनिकर केंद्र छोड़ कारण बाबा प्राय मैंकर गोरेंस तो ए आई सी सेम्बर छपिस मेम्बर छबा तो अब प्रेस टाइम जनशक्ति प्रेस विशाल प्रेस प्रेसर अद्भुत मामारे पड़े निजे आठ बचर बस বাংলাটা খুব কঠিন ছিলাম এখনো মানে জন্ম থেকে এখনো পর্যন্ত ওগুলো আমাকে ওই ব্যাপারটা আমাকে খুব ইন্টারেস্ট হয় তারপরে চর্চা টর্চা করার সময় পায়নি কিন্তু ওই ব্যাপারটাও একই সঙ্গে আমাকে জয়সিংহ বিজয় সিংহ শ্রীলঙ্কা যে বিজয় সিংহ এই ধরনের ছেলে করতো অনেকেই মানে পাড়াতে ইয়েতে विधायक भट्टाचार्य नाटक अमरेश के लिए दाड़ी खुले गलो मुख्य ठीक तई हो गए कांड एकटी रानाघाटे ग्रामे चुके रानी बाबू राइ राना घाटे पश्चिम बंगे से যেখানকার বাবুরা কলকাতায় থাকতেন মেসে বাড়িতে সপ্তাহে একবার করে যেতেন হ্যাঁ সেই রকম একটা গ্রাম এই বড়ো বড়ো মানে চড়া চড়া পাঁচি ঘষে যাওয়া ধসে যাওয়া ম্যালেরিয়াতে মানে প্রায় ছেড়ে চলে গেছে কলকাতায় সব বাগ্গান মেশনে গেছে এইরকম একটা গ্রাম আর কি সেই গ্রাম ছিল আসলে আমার কাকার বাড়ি সেই সূত্রে ওখানে আমি আর আমার যে ইমিডিয়েট ছোট ভাই ওখানে প্রথম থাকি বাবা মা আর দাদা দিদি এরা সব কলকাতায় ছিলেন আমরা ওখানেই পড়াশুনো করি তো সেখানে ওইরকম গ্রাম থেকে পূজার সময় সব যেত থিয়েটার থিয়েটার করতে কিন্তু আমি পার্টিসিপেট করিনি আমার দাদা যদিও করেছে এবং সেটা খুব একটা মানে সিলেটে আপনি যতটুকু ইনভলভমেন্ট ছিল বা যত সেটা সেটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স ছিল নানা বিভিন্ন জায়গায় গান সেদিক থেকে আর রানাঘাট স্কুলে থেকে আবৃত্তিটা আবৃত্তি করেছি আবৃত্তি কম্পিটিশন হয়েছে সেখানে গিয়েছি গোপালনগর স্কুলে হলো বিভূতিবাবু গোপালনগর স্কুলের টিচার মনে পড়ছে রকম মানে রানাঘাট পর্যন্ত জীবনটা খুব আন ছিল বলা চলে কলকাতায় এলাম এলাম এ পড়লাম আমি নাইনে ফিফটি ওয়ান ওই তখন ঘটি বাঙাল ইয়ে হচ্ছে আর কি সঙ্গে ওই দুটো প্রক্রিয়া চলেছে মোহনবাগান নিয়ে ইয়ে নিয়ে তো ওখানে হিন্দু সংঘ বলে ক্লাব ছিল সেই ক্লাবের যেরকম নানা রকম থাকে রঞ্জিত কুন্ডু মোনা বলে ছেলে এরকম অনেকে মুস্তাফি এরা সব সমস্ত হিন্দু সঙ্গে খেলতো তো হিন্দু সংঘের সঙ্গে যুক্ত হলাম ওদের ব্যান্ড পার্টি খেলা এইসবের সঙ্গে বছর বছর বিরাট উৎসব হতো সেটা এবং সঙ্গে একটা ক্লাবের নাটক হতো একটা কিংবা দুটো করে নাটক হতো সেই সব নাটকে একবার একটা আমি পাঠ করলাম প্রথম যে নাটকটা পাঠ করি সেটা হচ্ছে বসু বীর শিকারী বীরশিকারি না কিপটে ঠাকুর দাঁড়া বীর শিকারিতেই বলে বীর শিকারিতেই পাঠ করলাম বীরশিকারিতে পাঠ করলাম আর ওই মজার পাঠটা ছিল খুব হাসলো লোকে আর মানে মানে ক্রাউড পাড়ার ক্রাউড ইয়ে মা সবাই মানে আত্মীয় স্বজন সব দেখতে আসে আসে আর তার আগেই স্পোর্টসের ডিস্ট্রিবিউশন হয় সুতরাং তখন ওই যে সমস্ত মেডেল কাপ পায় সেগুলো আমাদের যারা অ্যাক্টিং করি তাদের সব एक दीते थोड़ी से प्राइजूल भाला दार मैं दारण सम्भवनासा कई रखत एवं बचर बचर और बचर फिफ्टी टू ते फिफ्टी टू शेष दमदमे चले गलम तक दमदम थी हिंदू संगे थिएटर कर गे रामेश सुमती रमेश चट्टोपाधाय कलोदा बोले अफिस क्लाबान दें खूब नामक रमेश चट्टोपाधाय তারপরে চলে এলাম কলেজে কলেজে প্রথম বছর গিয়ে দেখলাম আমি আপনি বোধহয় তখন আমার সিনিয়র ওই যে বোস বোস মানে সুনীতি বোস সুনীতি বোস নিউ এম্পায়ারে তখন আমাদের নাটক হতো নিউ এম্পায়ারে গেলাম প্রথমবার গিয়ে দেখি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কি বিশেষ না কি ওরকম একটা যে কি ওইটা নিয়ে নাট্য রূপ হচ্ছে ওটা বাদ দেখলাম চিকিৎসা সংকট হলো কিন্তু সবচেয়ে হাস্যকর লাগতো আমার কাছে মানে যেটা হচ্ছে যে ছেলেরা মেয়ের পাঠ করত হ্যাঁ আমাদের কলেজে তখন তো ছেলেরা মেয়ের পাঠ করছে এটা মানে প্রচন্ড হাস্যকর মনে হতো আমার কারণ আমরা তার আগে ওই শামবাজা ক্লাবে ছেলেমেয়েরা একসঙ্গে অভিনয় করেছি হ্যাঁ প্রেসিডেন্সি কলেজের মতো একটা আলোকপ্রাপ্ত ইনস্টিটিউশন সেখানে এরকম ঘটনা ঘটে আমি ভাবি তারপরে শুনলাম নাকি ইউনিভার্সিটির আইনেই ছিল নাকি যে ইউনিভার্সিটির আইনে ছেলেমেয়েরা একসঙ্গে অভিনয় করতে পারবে না তো ওখানে আমরা যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই আমরা ইন্টারমিডিয়েটে তো আমরা জানি আমরা আমাদের কোনো সে নেই মানে সেরকম সুতরাং যেখানে নিজের কোনো ভূমিকা সেরকম পাবো না সেরকম জায়গায় আমি আর যাইনি আর কি পরে যখন বিয়েতে উঠলাম থার্ড উঠলাম তখন আমাদের বন্ধুরা সব ইউনিয়নে করছে আমি যদি ইউনিয়নে ছিলাম না কিন্তু সব বন্ধুরা তখন করছে তখন আসতে থিয়েটারে হ্যাঁ বলে আমরা ঠিক করলাম সেই জায়গায় সে একটা খুব মানে রিমার্কেবল ব্রেক আমি বলবো তার আগে এই ধরনের নাটক হয়ে গেছে তো যে শরৎিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এবং বিএন পাশ করলাম সত্যি পথের পাঁচালি একসঙ্গে দেখতে গিয়েছিলাম এবং আমাদের ইউনিয়নের ছেলেরাও বলবো তখন ওই রাজনীতির ব্যাপারটাও তখন এটা অন্য যাচ্ছে সেই জায়গায় ওরা নাটক সিলেকশনের ব্যাপারে ওরা নতুন কিছু করবে ঠিক করবো অজিত গাঙ্গুলির কাছে একটা নাটক লিখে দাও তো এদিকে অজিত গাঙ্গুলি একটা নাটক লিখে দিলেন আজকের উত্তর বলে তখন অজিত গাঙ্গুলি বহুরূপিতে বেরোচ্ছে সমস্ত এবং বহুরূপী এবং এল টিজির সঙ্গে সমান নিলে अजित गांगुली तक मैं बे भलो जगह पक्ष विदेशी नाटक लिखे अनुबाद अजित गांगुल अजित गांगुली आज के उत्तर लिखे दिलें बाबा एक लिखे दिलेंद खड़न बोला नाटक फार्स्ट एक्ट ये दुटो नाटक नहीं क्या शुरू कर ला आजकल उत्तर मेन रोल कर এটা যতদূর মনে পড়ে জানুয়ারিতে রংমোহন কি রংমোহন এবং এইটাই মানে পুরোনো ট্র্যাডিশন থেকে একটা অন্য ধরনের নাটক অন্য ভাবে করা এবং অমর গাঙ্গুলির মতো লোককে নিয়ে এসে করা যেটা এটা আমি যে দিনে ছাত্রদের পক্ষে এটা বলবই একটা এখনকার ছাত্ররা এসব মানে ভাবে টাবে না যদিও এরা অনেকখানি এগিয়ে এসছে এবং ইতিমধ্যে বাংলা থিয়েটারে আব্দুল অনেকখানি এগিয়ে এসছে এবং অমর গাঙ্গুলির নাটক অভিনয় শেখাতে আসতেন সিরিয়াসলি আসতেন ঠিক চটায় আসতেন বলতেন সেটা কতগুলো জিনিস তখন লক্ষ্য করলাম যে ডিসিপ্লিন কাকে বলে পাংচুয়ালিটি কাকে বলে এবং উনি যখন অভিনয় তখন আমি অবাক হয়ে যে কতগুলো ব্যাপার বেসিক ব্যাপার আমরা থিয়েটার বলতে যা বুঝি মানে একবারে উনো ভুলে যেতে হবে এমনকি একটা স্টেজে দাঁড়িয়ে একটু চোখটা একটু ও দিয়ে গেল একটু ওরকম তাকানোটা প্রত্যেকটা তাকানোর অর্থ আছে প্রত্যেকটা মানে হাতের ইয়ের অর্থ আছে প্রত্যেকটা মুভমেন্টের অর্থ আছে তুমি স্টেজে বসে হঠাৎ মানে ইন্ডিপেন্ডেন্টলি এরকম তাকাতে পারো না হ্যাঁ প্রতি মুহুর্তে এই যে কতগুলো বেসিক ব্যাপার মানে যেটা আমরা দেখে শেখার দেখে শেখার মধ্যে তো এগুলো ছিল না ওই ডিসিপ্লিনটা ছিল না ওই মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো ছিল না এই ব্যাপারগুলো ধরে দিতে শুরু করলেন ওইখানে এসে বুঝলাম যে থিয়েটারটা কত কঠিন এবং থিয়েটারটা করতে গেলে মানে ওই খালি মানে স্বভাব শিল্পী হলে হয় না থিয়েটার শিখতে হয় তার জন্য অনেক কিছু পরিশ্রম অনেক কিছু অনুশীলন প্রয়োজন জানা শোনা পড়াশোনা প্রয়োজন তখন এই বোধটা এবং সত্যিকারের তখন ডিফারেন্সগুলো বুঝতে পারলাম যে প্রফেশনাল স্টেজের কাজ তার আগে শ্যামলি দেখেছি শ্যামলি এমনিতে কয়েক মানে মোটামুটি বেশ শিশির বাবু পরে দেখেছি দেখেননি ক্রকমে দেখেন কিছু পরে দেখেছি শ্রীরঙ্গিফটি কারণ তখন আমাদের হ্যাঁ তখন দেখি আর তফাতটা মানে আস্তে আস্তে পরিষ্কার হলো যে তাহলে এই তপাত এরা এইটা করে এবং এইটা করতে গেলে ভাবে নিজেকে তৈরি করতে হয় ওইখানে দেখে পাড়ার থিয়েটারের মতো ঠিক সব মানে স্বভাব মতো অভিনয়টা হ্যাঁ করে গেলে হবে না আমার মানে যারা আগে অভিনয় করেছে তাদের দেখাদেখি একটা মানে স্টক অভিনয় ভাবনা চিন্তা তার কোনো স্থান নেই হ্যাঁ এটা এই বুধটা তখন সত্যি প্রেসিডেন্সি কলেজের ওই সময়টাই আমার हाम ये तेजारे मैं बस दिक्कत তো ওটা বেশ খারাপ লেগেছে সম্পর্কে নতুন ভাবনা চিন্তা চেতনার জন্ম বলে আমি দমদম থাকি দমদম পাড়াতে আমার বাবা ওই পাড়ার ক্লাব ছিল পাড়ার ক্লাবকে কেন্দ্র করে সাহিত্য চর্চা শিল্প আবার মানে যা হয় আর কি পুরোনো মুরিংস থেকে এসে যদিও অনেক ছোট স্কেলে অনেক নগণ্য স্কেলে ব্যাপারটা এখন বাবারও আমি ক্রাইসিস বুঝতে পারতাম মানে কলকাতায় এসে লসটা পুরো সব দিক থেকে ইকোনমিক্যালি এবং অন্য দিক থেকে এবং এখানে তখন একটা অদ্ভুত চলছে তো কংগ্রেস থেকে তখনও সেইসিসি মেম্বারশিপ থেকে কংগ্রেস থেকে চলে চলে এলেন কংগ্রেসের তখন ওই পাড়াতে সাহিত্য চর্চা শিল্প চর্চা কি করা যায় না তো খুবই ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন কিন্তু তখন করতে লাগলেন এবং বাবার পাশাপাশি আমি বাবার ভীষণ ভক্ত ছিলাম আমার মনে যে বাবার যে নাটকগুলো লিখতেন তাতে আমি এখনও পুরোনো ম্যানস্কৃত লেখা আছে সর্বশক্ত আমার দ্বিতীয় পুত্র বিভাষ চক্রবর্তী সংরক্ষিত আমি নিজেই লিখে রাখতাম হ্যাঁ আমি নিজেই বাবার এই সমস্ত বইয়া নিজে লিখে রাখতাম অনেকটা সেরকম বাবা নাটক লিখতেন আমি পাঠ করেছি ডাইরেক্ট করেছি অন্য লোকে তখন আমার মানে মানবে টানবে না পাড়ার কেউ তো এরকম ভাবে বেশ কয়েকটা নাটক করেছি কিন্তু সেগুলো ঠিক খুব একটা যে এটা বড় জায়গায় নিয়ে গেছে তা নয় কিন্তু প্র্যাকটিস হিসেবে নাটকের ইয়ে হিসেবে যে ওটা কাজ করেছে ঠিক তারপরে প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে বেরোলাম প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে বেরিয়ে মনে হচ্ছে সাতান্ন সাল সাতান্ন সালে পাশ করে বেরোলাম আর সাতান্ন সালে বেরিয়ে আমি তো চাকরিতে ঢুকলাম এক বছর ছিলাম হাইকোর্টে তারপরে এজি বেঙ্গলের এজি বেঙ্গলে ঢুকে আমরা ক্যাকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হলাম একই দিনে আমি প্রবোধ মৃগাঙ্ক ধুবো প্রদীপ্ত সেন অগস্ট ফিফটি একই দিনে একই সঙ্গে বোধ আমরা মেম্বার করছিলাম কারণ তখন রিভাইভাল